আবু হুরাই রাহ রাজিয়ালতু আল্লাহন বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি আল্লাহর পথে কোনো কিছু জোড়ায় জোড়ায় দান করবে তাকে জান্নাতের পর্যবেক্ষকগণ আহ্বান করতে থাকবে হে অমুক ব্যক্তি এদিকে আসো তখন আবু বকর রাজি আলাহতআ বললেন এমন ব্যক্তি তো সেই যার কোনো ধ্বংস নেই তখন নবী সাল্লু আলি সাল্লাম বললেন আমি আশা করি তুমি তাদের মধ্যে একজন হবে